বন্দ গুরুপদ ভক্ত বিন্দমিত শ্রীচৈতন্য প্রভু বন্দিনী নন্দহিত শ্রী নন্দনন্দন কন্দে চোদ গোপীজন সামূত বৃন্দন মনো বঞ্ছাশ কৃ পাশন্দ পিত পাবুনেভ্য বৈষ্ণবে নম নম মোকং করিচা লঙ্কাং লংঘি কৃপা তমহংবন্দে পরমন্দমাধব বৃন্দে তুষিদেবৈ পিয়া বৈ কেশবশতি পদে দেবী স্বই নমো নারায়ণ নমস্কৃতন জীবনরথ দেবীং সরস্বতিং বেশ তথো জৃষ্ণকথোপদেশ গৌরীপ্র স প্রকর্তগুভক্তিযুক্ত ভক্তি প্রমদগগোদ্ ধেম সদা পিভবোহিব তাম শরণ্যামীতাহম্পনতভাওয়া বন্দে মহাপুষতে চর্তুস্ত্যজ্জ সুপিতরক্ষ ধর্মীষ্ট জগগাণ্যাম মেঘদৈত্যপি বধাবত বন্দে মহাপুষ তে চরিদ ইবন খন্দমি চা সফুজিতদর্শি পূর্ণাগর সারমূর সারাধিকা ময়ি কথা শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতন্দ সে অদ্বৈত গদাধর শিবাশা দি সে গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নেতানন্দ শ্রিয়ত গদাধর শিবা সে গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হে রাম হে রাম হে রাম রাম রাম হে আজান লামেত ভুজো কন কাব দাতো সংখে তনেগ পিথরো কমলায থাক্ষো ঵িশম বরোধিয বরোজ গধার বন্দে জগৎ প্রিয় করো করুণা ভতারো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে প্রণম শ্রী প্রণম শ্রী গুরু ভুয় শ্রীকৃষ্ণ করুণার নবনাথ যগচ্ক্ষু শ্রী সুখ তোমাস প্রণম শ্রী গুরু শ্রীকৃষ্ণ করবনাথম শিশু কম তমবাস শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন বদ্ধজীব সর্বদাই অপ্রাগৃত হরি কথা কীর্তন থেকে বহু দূরে সরে থাকা বহু দূরে সরে থাকার সুযোগ অনুসন্ধান করবে বদ্ধাজীব স্বাভাবিকভাবেই অপ্রাকৃত হরিকথা কীর্তন থেকে নিজেকে বহু দূরে সরিয়ে রাখবার নানান সুযোগ অনুসন্ধান করবেন কিন্তু তথাপি জেনে রাখবেন এই অপ্রায়কৃত বীরজবতী হরিকথামৃতই তাদের জীবনের একমাত্র ঔষধি কৃষ্ণচরণের সৌন্দর্য সেই সৌন্দর্যের থেকে আর অনন্ত ব্রহ্মাণ্ডে অন্য কিছু বস্তু সৌন্দর্য আরও আছে এ কোনোদিন কেউ প্রমাণ করতে পারবে না কৃষ্ণচরণের যে সৌন্দর্য কৃষ্ণচরণের যে মাধুর্য এর বড় সম্পত্তি এর বড় আকর্ষণ অনন্ত ব্রহ্মাণ্ডে আর কোনো কিছু নেই बद्धजीबे दुर्भाग्य सर्वकर्षक परात् पर अखिलेश्वर भगवान गोविंद चरणे तरा आकर्षित होती होते कारण स्वाभाविक भाव जेमन एक चुंबक लौह खंड के आकर्षण कर ही ये को भूल नाई লৌহ খণ্ডকে লৌহ চূর্ণকে একটি চুম্বক আকর্ষণ করবে এটি তার স্বাভাবিক ধর্ম আর লৌহ খণ্ডগুলো ছোট ছোট লৌহ খন্ডগুলো সব তার দিকে আকর্ষিত হবে এটি তাদের স্বাভাবিক ধর্ম কিন্তু হতে পারে না কখন বলে যখন সেই লৌহ খণ্ডগুলো তাদের ওপরে নানা রকম মোর্চা পরে মোর্চা ফ্যারিক অক্সাইডের মোর্চা পড়লে পরে সেখানে গাঢ়ভাবে মোর্চা পড়ে গেলে দেখা যায় সে লৌহ খণ্ডগুলো টুকরোগুলো ওই চুম্বকের দিকে আকর্ষিত হতে পারছে না এর জন্য চুম্বক দায়ী নয় এর জন্য দায়ী হলো সেই লৌহ খণ্ডগুলো যে আগ্রস্ত হয়েছে মরিচা মোর্চা বলে সেই তার আবরণ পড়বার জন্য তারা আকর্ষিত হচ্ছে পাঁচ আকর্ষিত হতে পারছে না অনন্ত ব্রহ্মাণ্ডে এমন কোন সৌন্দর্য নেই এমন কোনো আকর্ষণের বস্তু নেই যা কৃষ্ণচরণকে টেক্কা দিতে পারবে বাস্তব বস্তু একটা আছে কোনো মতেই এই বৌদ্ধ বদ্ধজীবগণ বুঝতে চাইছেন না যে জগৎ নিয়ে তুমি ব্যস্ত হয়ে রয়েছ অনিত্য জগৎ তার বাইরে একটা পরম বাস্তব বস্তু আছে সে বস্তুটা সন্ধান পেরে পরে সকলেই কিতকৃতার্থ হয়ে যাবে কিন্তু সেগুলো সন্ধান রাখার চেষ্টা করছেন না সাধুসঙ্গ ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই অন্য কোনো রাস্তা নেই বাস্তব সাধু সঙ্গের ফলেতে সেখানে সেই অপ্রাকৃত জগতের রাজ্যে সন্ধান মেলে তারপর সে আস্তে আস্তে ব্যস্ত হয় সেই জন্য বলা হচ্ছে আদৌ শা তত সাধুসঙ্গ তত ভজনক্রিয়া অনর্থন অনর্থ নিবৃত্তি স্বাদ নিষ্ঠা রুচিস ততহ ইত্যাদি করে ভজনের যে ক্রমগুলো দেখা হচ্ছে এক একটা ভজনের যে ধীরে ধীরে ক্রম দেখানো হয়েছে ভজনের ক্রম ভজনের ক্রম দেখানো হয়েছে এই ক্রম অনুযায়ী যারা সঠিক পন্থা অবলম্বন করবেন তারা অবশ্যই এই অপ্রাকৃত জগতের সন্ধান পাবেন আমরা আলোচনা প্রসঙ্গে যেখানে এসছিলাম প্রথমেই আমরা সুখদেব গোস্বামীর চরণে অনন্ত দণ্ডবোধযাপন করি তিনি কৃপা করে এই অপ্রাকৃত লীলাবিলাসের মধ্যে আমার যেন জঞ্জাল ঢুকিয়ে না দেন জঞ্জাল যেন পরিষ্কার করে দেন তিনি যেন করুণা করে আমার হৃদয়ে যে বিষয়ের জঞ্জাল আছে সমস্ত সময় বিষয়গুলো উঁকি মারে কিছুতেই সদ্ভাবনায় প্রতিষ্ঠিত হতে দেয় না কালকেও আলোচনা করা হয়েছিল মন কখনো খালি যায় না এ কথা আপনারাও জানেন মনস্তত্ত্ববিদরাও বলেন বৈজ্ঞানিকরা স্বীকার করেছেন কিন্তু একটা জিনিস করা যায় সেই মনটাকে যে মনটার মধ্যে অন্য অন্য সব জিনিস উদিত হচ্ছে সেটাকে অপ্রাকৃত বিষয় দিয়ে রিপ্লেস করতে পারেন অনেকে বলবেন নিষ্কল ব্রহ্মেতে যেন যারা সমাধিস্ত হন তারা নিরাকার ব্রহ্মের এ করেন সেখানেও নানারকম ভাবনা থাকে মন একেবারে খালি যায় না সেখানেও অনুভব করে যে আমি উড়ে যাচ্ছি অনন্ত ব্রহ্মাণ্ডে অনেক কিছু দেখছি এসব থাকে নিষ্কল ব্রহ্মের উপাসনা কেউ জ্যোতির করেন সেখানেও কিছু আকার আকৃতি রূপের প্রসঙ্গ নিশ্চয়ই আছে আমি বলতে যাইছিলাম মনকে একেবারে ভ্যাকেন্ট করা যায় না যে কথাটা বলছিল সেই মনকে ভালো বস্তু দিয়ে রিপ্লেস করা যায় অর্থাৎ এমন কোন তেজময় বস্তু আকর্ষণের বস্তু লোভনীয় বস্তু দিয়ে বর্তমান যে বস্তুগুলো আমার মনে আছে সেগুলোর থেকে লোভনীয় বস্তু যদি সেখানে প্রবেশ করিয়ে দেওয়া যায় তাহলে দেখা যায় আমি ভালো বস্তু বলতে সব আমি ভগবত সংক্রান্ত বস্তু বলছি সৎ বা অসৎ বিচারটা অনেক উচ্চস্তরে এগুলো সাধারণ লোকের কাছে বলতে গেলে ক্ষেপে উঠবেন কি বললেন সদ বা বিচারটা এতই সূক্ষ্ম এবং উচ্চস্তরে যেগুলোতে লোকে ঠট করে এগুলো অনুভব করতে পারেন না ভগবত সংক্রান্ত যে সমস্ত বিষয়গুলো সেগুলোকেই আমি বলছি ভালো বস্তু আকর্ষণের বস্তু সেই বস্তুগুলোর প্রতি আকর্ষণ তখনই হয় যখন তার বাস্তব কোনো সাধুর সঙ্গ হয় নচেত সেই সব বস্তুর সঙ্গে তার যোগাযোগ হতে পারে না সেই জন্যই প্রহ্লাদ মহারাজের কথা আগে বলেছিলাম নৈশাংমী সাবু নাম স্পৃশন নিষ্কিচনীত যতক্ষণ নিষ্কিঞ্চন পরমস বৈষ্ণববনের চরণ ঋণুতে অভিষিক্ত হচ্ছেন ততক্ষণ পর্যন্ত সেই রাজ্যের রকম খবর স্পর্শ করতে सम्भव नगवान श्रीकृष्ण गीता समस्त रस वर्जम रस पास्य परम दृष्टानी वनते तुम्हें जड़ो रस डगमगे रही सत्य कथा स्वीकार करते ही क्यों अस्वीकार करते क्यों अस्वीकार करते हमार मध्य रस नहीं महाराज रस छाड़ा स्थिति है ना जगते अब्रम्म भोका जत आज सवाल तस थी रस छाड़ा है ना रस तर थक रस ही तरिक बुझा गया रस ही तसिक कर रसे ते डूबे रेखे रस ना थकले चाहबे ना अच्छा तई नी রস না থাকলে তার আমার সবাই কিছু না কিছু রস চান রাস্তা যে শুয়টা ঘটছে ও কিছু রস চায় সেও যদি রঙরূপ রস না পায় চলবে না সেও রস চায় তার ওই বিষ্ঠা ভোজনটাই তার রস তোমার যদি কোনো অন্য কোন রস থাকে সেটা তোমার রস এর যদি কোনো বিশেষ রস থাকে সেটা সেটা তার ভাল লাগে তোমার রসটাই ভাল লাগছে না এগুলো রুচি অনুযায়ী মহারাজ বিভিন্ন পরিবর্তন হয় জড়জগতের ভোগ যেটাকে বলো সেটা রসের আধারেতেই সিদ্ধ হয় রস নেই এনজয়মেন্ট নেই অথচ বাঁচতে চাইছে এটা অ্যাবসার হয় না আমরা দেখি না জীবের স্বরূপের স্বরূপের ভেতরে জীবের যে স্বরূপ রয়েছে তার মধ্যেই একটা এনজয়মেন্ট মজা পাওয়ার একটা তাগিদ রয়েছে একটা একটা চাহিদা জীবের যে স্বরূপ রয়েছে জিজের স্বরূপ জীবের স্বরূপের ভেতরেই একটা এনজয়মেন্ট মজা পাওয়ার একটা তাগিদ রয়েছে একটা তারা রয়েছে মজা পাবে এটা কেউ অ্যাভয়েড করতে পারে না কিন্তু সে কারণটা জানে না কেন সে কারণটা জানে না কেন সে মরতে চায় না কাউকে জিজ্ঞেস করবে বলে আমি মরতে চাইনি এর কারণ কি এইসব কারণগুলোর উত্তর হলো যে যদি ভগবান ভগবানের স্বরূপ ভগবানের সম্বন্ধে এই জগৎ এই জগতে যে সমস্ত জীবগণ আছেন তাদের পরস্পর ইন্টার রিলেশনশিপ যেটাকে বলে সম্বন্ধ জ্ঞান টোটাল এটা ভাস্ট চ্যাপ্টার অনন্ত বললেও কোনো অসুবিধে হবে বিশাল কত আলোচনা করা এই ব্যাপার যতক্ষণ পর্যন্ত ধ্যান ধারণার মধ্যে না আসে ততক্ষণ এই ব্যাপারটা বোঝা যায় না কেন জীবগণ মরতে চাইছে না কেন জীবগণ আনন্দ ছাড়া বাঁচতে চায় না প্রত্যেকে বলে জীবের স্বরূপের ভেতরেই এগুলো সব রয়েছে জীবের যে স্বরূপ রয়েছে ভেতরে এই স্বরূপের ভেতরে সব উত্তরগুলো রয়েছে সেইটি ভগবান শ্রীকৃষ্ণ যখন বলেছিলেন আপনার বিশ্বাস হল না আপনি নিজের বুদ্ধি খাটাতে গেলেন আগে আলোচনা করা হয়েছিল যেটাকে তুমি অনন্ত বলছো যেটাকে ইংরাজিতে তুমি ম্যাথমেটিক্সের ভাষায় ইনফিনিটি বলে থাকো ইনফিনিটির কনসেপশন যারা ম্যাথমেটিক্স করে তাদের নেই বৈজ্ঞানিকদেরও নেই একমাত্র যারা ভাগবত ধর্মবিদ তারাই জানেন অনন্ত কাকে বলে এই ধারণাটা তারা অনুভবের মধ্যে আনতে পারে ওরা করে সব কিছু কিন্তু অনুভবের মধ্যে আনতে পারে সবই করছেন অনুভবের মধ্যে আনতে পারবে যাকে বলা হয় অনন্ত সেই অনন্তের সঙ্গে তুমি ফিনাইট জিভ ইনফিনিটির সঙ্গে কখনো যোগ সংযোগ স্থাপন করতে পারবেন হয় না দুর্বল জীব যার ক্ষমতা অত্যন্ত অল্প যার পাওয়ার অত্যন্ত অল্প সে স্পর্ধা প্রকাশ করে ভাবে কিন্তু তার ক্ষমতা এত অল্প হাওয়া দিলে উড়ে চলে যায় হাওয়া দিলে এরম উড়ে চলে যায় তথাপি তার অহংকার সে ত্যাগ করতে পারে না সেই জীবের স্বরূপের মধ্যে রয়েছে যে সে से ही परम आनंदमय वस्तु भगवान श्रीकृष्ण तरह अंश गीता भगवान यू स्वीकार कर दिए माम अंश जीव लोके जीव भूत सनातनामार ही अंश जेम सूर्य सूर्य जेमन आलोक रशि चले आसे फोटन कणा एक जिनिस आज वैज्ञानिका बोलें यू सब आसे तर मध्य ভালট রেও আছে সব কিছু আছে এগুলো সব সূর্য থেকে আসেন এগুলো সূর্য থেকে এলে আপনি সূর্য থেকে এসছে সূর্য থেকে অভিন্ন অতিজ্য সূর্য থেকে চলে এসছে এখানে এই ভিন্ন বলে প্রতীয়মান হচ্ছে সেখানে বলা হচ্ছে চিত সূর্য বিভূ সূর্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ তার থেকে সমস্ত জীবগণ এসছেন আর ব্রহ্মজ্যোতি যেটা দেখা যায় সেটাকে বলা হয় ইমপারসোনাল ব্রহ্ম ইফালজেন্স এটা হল ভগবানের অঙ্গজ্যোতি যারা এই অঙ্গজ্যোতিতে মোহ প্রাপ্ত হয়ে গেল তার আর তার ভেতরে পেনিট্রেট করে যাওয়ার ইচ্ছা প্রকাশ করছে না বলে এটি ভালো আছে এই তো এত সুন্দর আলো রয়ে গেলেন জ্ঞানীরা কিন্তু ভক্তরা বলছেন না ওর ভেতরে হ্যাঁ ওর ভেতরে জং শ্যাম ও সুন্দরম হ্যাঁ এই যে অচিন্ত গুণ স্বরূপম গোবেন্দ মহাদেব পুরুষন্ত মহম্মা ভক্তরা কি করেন ভক্তর বলছেন জ্ঞানে বলছেন ভক্তির অঞ্জন পড়েন আমি আগেও আলোচনা করেছিলাম সূক্ষ্ম চক্ষু চক্ষু শৈব অঞ্জন সম্প্রযুক্তম যেমন তোমার চোখ খারাপ হয়ে গেলে ছোটবেলায় মা কাজল পুড়িয়ে দিত করে পরে আস্তে আস্তে অনেক দিন। ব্যবহার করার পর কাজল পরে দেখা গেল তার চোখের দৃষ্টিটা খুলে গেছে এখানে এই যে ব্যবস্থাটা দেখা গেল অঞ্জন তাকে সূক্ষ্মবস্তু দেখার যোগ্যতা দান করলো সেরকম যেদিন তোমার ভেতরে শুদ্ধ ভক্তি উদিত হবে সেই ভক্তি তোমাকে যোগ্যতা দান করবে ভক্তিরে বৈনম নয়তি ভক্তিরে বৈণম দর্শয়তি ভক্তি হচ্ছে সব ভক্তিকে ভূয়সী বলা হয়েছে ভক্তি রেব ভয়সি। ভূয়ও প্রশংসা করেছেন নারদ ভক্তি সূত্রে। ভক্তিসূত্রে সাণ্ডিল্য ভক্তিস্ত্র আছে নারদ ভক্তিসূত্র আছে অনেক কিছু আছে আমরা অস্থির হয়ে পড়েছি আমাদের এসব শোনবার সময় হচ্ছে না কি করে আমরা এসব খবর রাখব সেই জন্য বলছেন যে সন্ত ভক্ত কী করেন জ্ঞানান জনচ্ছরিত ভক্তি বিলোচন এন সন্ত সদৈব হৃদয়ে সুোকয়ন্তী যং শ্যামসম জ্ঞানম অচিন্ত স্বরূপম গোবিন্দমাদ পুরুষন্তমহম ভাজাম ভক্ত তার ভক্তির চক্ষু দিয়ে সেই অপূর্ব ভগবানের ধাম ভগবানের লীলা পরিকর বৈশিষ্ট্য ভগবানের স্বরূপ রূপ যা কিছু আছে সব কিছু তারা দর্শন করে থাকেন ভক্তি হচ্ছে যোগ্যতা ভক্তিটাকে অনেকে जड़जगत जहा लोक आने को भक्ति मैं एक बोध नाटक बोधा एकटक कितु स्वास्थ्यकाराता भक्ति हे एक्शन भक्ति हे प्रकाल भक्तर मध्य को फिक्टिटास भक्ति भज धातु भ्ज धातु व्याकरण देर मान ही हल सेवर्थात सेवा तुम्हार सेवा प्रवृत्ति सेवा प्रवृत्ति তোমাকে না বললেও তুমি সংসারের সেবা করছ সেই সবা প্রবৃত্তির কথা আমি বলি নাই সংসারের যে সেবা করছ সেই সবা প্রবৃত্তির কথা আমি বলি নাই আলোচনা প্রসঙ্গে আগে বলা হয়েছিল প্রত্যেক জীবের স্বরূপের ভেতর রবিবার যদি পারি সমস্ত কিছু আরও কিছু উচ্চারণ করা হবে প্রত্যেক জীবের স্বরূপের ভেতর সেব্য এবং সেবক তত্ত্ব বিরাজমান রয়েছেন ইট সেলফ স্বয়ং বিরাজমান বাট দে ক্যানট ফিল ইট দ্যাট ইজ দ্য ট্রাজেডি প্রত্যেক জীবাত্মার ভেতরে সেব্য এবং সে কাকে তোমার সেবা করতে হবে এবং তুমি যে সেবক তোমার পরিচয় এক কাকে সেবা করবে দুটো তত্ত্বই তোমার ভেতরে রয়েছে কিন্তু তুমি মায়াতে আচ্ছন্ন হয়ে রয়েছ সেই জন্য তুমি এসব ফিল করতে পারো অনুভব করতে পারছো ঠিক যেমন আমি চুম্বকের উদাহরণ দিলাম চুম্বক লৌহ খণ্ডতাকে আকর্ষণ করতে পারতো যদি তার মধ্যে ফেরিক অক্সাইডের কোনো আবরণ না থাকত কিন্তু আবরণ আছে বলে সেখানে এসে আকর্ষণ করতে পারছে না বলে তোমার মনে হচ্ছে এই অবস্থাগুলো বড়ো দুরূহ অবস্থা সেই সেখানে বলা হচ্ছে শ্রীমদ ভগবতী মহাপুরাণের যে অপ্রাকৃত কথা আমরা আলোচনা করতে বসেছি প্রথমেই সেখানে উত্তর দিয়েছেন শুরুতেই কালকে সেটা আলোচনা করা হয়েছিল সেটা বলে খুব আমাকে দ্রুত অগ্রসর হতে হবে সেখানে দশম স্কন্ধের প্রথম অধ্যায় জানিয়েছিলাম কালকে জানানো হয়েছিল নিবৃত্তর সূপান মনো কৌতম শ্লোক গুণানুবাদমান বিরাজিত বিনা পশুগুণা নিবৃত্ত তরসই নিবৃত্তারা আলাপ করতে जेबा भगवान गीता पुरस्कार जान दिए देखो तुम उत्कृष्ट रसर सन्धान जो पे जाओ तुम्हार मन टाइम मजाते ही निकृष्ट रस छेड़े देव एटे लक्ष्य कर देख भगवान ओज्बन विस्या विवरतना रसवरियम रसपास परम दृष्टानीवरत तुम्हें पारे ना एट्रकशन पार छाड़ते তোমাকে হাজারবার বললেও হবে জেলখানায় রাখলেও তুমি হবেন দ্যাট ইজ নয় অ্যাকচুয়াল ট্রিটমেন্ট তোমাকে জেলখানায় রেখে দু চারটে ঘা দেওয়া হলো পেটানো হলো সেটা ট্রিটমেন্ট নয় সেটা তোমার আত্মা পরিশুদ্ধ হবে না তোমার স্বভাবের পরিবর্তন হবে না খনিক ভয়ে তো তুমি এই সমস্ত দুশ্চরিত্র দুষ্কর্ম তুমি কিচিত বন্ধ রাখতে বাধ্য হলে কিন্তু তোমার অন্তরের যে অন্তরের যে যে বৃত্তিটা জঘন্য বৃত্তি এটা পরিবর্তন হতে পারবে না এটাকে যে ক্লিন করা যে নির্মল করা এটা একমাত্র পারে সাধুগুরু বৈষ্ণবগণ এছাড়া কেউ পারেন কিছু করার থাকে না ওই জন্য কোনো জেলের জেলার সুপারিনটেন্ডেন্ট আছেন ভালো ভালো ব্যক্তি পাঞ্জাবে এখানে আমি খবর পেয়েছি এই মুর্শিদাবাদে তিনি অনেক কিছু চিন্তা করেন ভালো ভগবত ধর্ম পারেন না বুঝতে কিন্তু বোঝেন কিছু বোঝেন ওই জন্য যে সমস্ত যারা বারো চোদ্দ বারো বছর জেল ফেল খাটলো সমস্ত দূর অবস্থা হয়ে গেছে তাদেরকে ভালো করে জীবনযাপন করার সুযোগ সুযোগ দেওয়ার জন্য যে টাকাগুলো সশ্রম কারাদণ্ডে তাদের জমানো হয়েছে সেই টাকাগুলো তাদেরকে জমিয়ে রেখে দেন দিয়ে বলেন তাদের নামে দোকান বা কিছু গাড়ি স্টল কিছু দিয়ে তাদেরকে বলে এইভাবে চল তার বাজে কাজ করিস না শুনেছি আর আছে এরকম ধরনের ব্যক্তি আছে কিন্তু সেটা পুরোপুরি পরিবর্তন হবে না হতে পারে না। সেইগুলো সব ভাগবত সব উত্তর দেওয়া আছে কি কী রকম ধরনের বিষয়গুলো উত্তর দেওয়া আছে শুনলে অবাক হয়ে যাবে কোনো তাকে নির্মল করতে পারবে না তুমি একমাত্র তুমি নির্মল করতে গেলে একটাই প্রসিজিওর খোলা সে বিশুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের সংস্পর্শে তাকে এনে দাও তার সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে সে যদি তার অপরাধ না করে তাহলে ধীরে ধীরে তার জীবন পরিবর্তন হয়ে যায় আমরা স্বাস্থ্যের উদাহরণ দেখি নারজ্জি কীভাবে জঘন্য ব্যাধকে পরিবর্তন করে দিলে এগুলো সব প্রত্যক্ষ অনেক প্রমাণ আছে তবে তারপরে বাল্মীকি মুনি হ্যাঁ রতনাকর দস্যু বাল্মীকি মুনি হয়ে গেলেন একটা না এরকম অজস্র কাউন্টলেস প্রমাণ আছে স্বাস্থ্যে ভালো যেমন যেমন সঙ্গ করবে সেমন উপাধি তোমার চিত্তবৃত্তি গঠিত হবে এছাড়া কিছু উপায় তাহলে এখানে বলা হচ্ছে ষষ্ঠ স্কন্ধে সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম কার্তিক মাসে যে কিভাবে পরিবর্তন হয় চিত্তবৃত্তির অপূর্ব ওই জন্য ভগবান বলছেন তো নিরাহার করলে বিভিন্ন শব্দ শব্দস্পর্শ শব্দস্পর্শ রূপরস গন্ধ থেকে প্রত্যাহার করার চেষ্টা করলে নিজের মনোবৃত্তি চিত্তবৃত্তিকে কিন্তু তুমি সাকসেসফুল হতে পারবে পরে তোমাকে সেই প্রলোভনগুলো ফেলে দিতে পার অনেক মুনি ঋষির জীবনে আমরা দেখেছি তারা অনেক নিবৃতি নিবৃতি লাভ করার চেষ্টা করেছেন তপস্যা করছেন বিভিন্ন কিন্তু শেষে দেখা গেলো তাদের এমন প্রলোভনীয় বস্তু এসে গেল তারপর তাদের ধ্যানভঙ্গ হল এর মানে এই নয় ওই ঋষিটা আমার মতো সমান আমি এইসব কথাগুলো আগেই বলেছি এর মানে এই হল না ওই ঋষিটার সঙ্গে সঙ্গে তাহলে তাহলে আমিও সমান আমার চরিত্রটা নষ্ট হয়েছে এটা নয় এর উত্তর আমি দিয়েছিলাম সেটা বলেছিলাম যে ঋষি মুনিরা ভুল করার একটা ডকুমেন্ট রেখে যান যে আমারও এই হয়েছে দেখো বদ্ধজীব যেন তার থেকে শিক্ষা পায় ওটাকে উস্কে দেওয়ার জন্য হয়নি ওটাকে যে ওটা থেকে একটা শিক্ষা গ্রহণের জন্য একটা পথ ওটাকে বলা হয়েছে সেই জন্য নীতিশাস্ত্রে বা অন্যান্য জায়গায় বর্ণনা করা আছে সেখানে বলছেন যে মুনি নাম চব্বি ব্রহ্মা মুনিদেরও ভুল হয় মুনিদেরও ভুল হয় এই যে মুনিদেরও ভুল হতে পারে ভুল হয় এটা খালি আমার দুর্গন্ধ দূষিত চিত্তবৃত্তিকে তাদের একটা উদাহরণ দিয়ে সেটাকে একটা আদায় করে নেবো একটা একটা ভোট নিয়ে নেবো তারা করেছে অতএব আমার এটাকে এত বড় বলার কিছু নেই এ ধরনের এটা জিনিস ছিল না এটাকে বলে মুনিনামচ বিব্রহ্মা হচ্ছে খালি একটা ডকুমেন্ট রেখেছেন তারা যে এরকম ভজন করলে এরম অবস্থায় গেলেও হতে পারে সৌভরী মুনি সিক্সটি থাউজেন্ড হ্যাঁ জলের তলায় ষাট হাজার বছর তিনি ভজন করেছিলেন তারপরেও দেখা গেল কি কাণ্ড কারখানা ঘটে গেল। অবশ্য তার জন্য তিনি কেঁদেছিলেন মাথায় হাত দিয়ে পাগল হয়ে গেছিলেন এইভাবে ছোট ছোট আকর্ষণের বস্তুগুলো আমি রবিবারে আলোচনা করবো এসব তারপরে আমি বাল্যলীলার সুন্দর প্রসঙ্গগুলো শুরু করব এইভাবে দেখা যায় যে তুমি জোর জবস্তি করে পারবে না যখন তুমি এই মনকে নিজের কাছে না রেখে যদি সাধুগুরু বৈষ্ণবের হাতে সমর্পণ করে দাও সেই জন্যই বলা হয় যে কায় মনোবাক্যে দণ্ডবোধ করার বিধান মনটাকে তোমার কাছে রাখবে না গুরুদেবের কাছে দিয়ে দাও বৈষ্ণবদের কাছে তাহলে তোমার সুবিধে হবে সেই মন তাদের কাছে থাকবে আর তার দ্বারা তোমার অনেক সুবিধা হয়ে যাবে জড় মনকে যত প্রশ্রয় দেবে তত এগোতে থাকবে নোংরা দিকে সেই জন্য বলছেন ভগবান বলেছেন যে যথন যখন তুমি দেখবে রসবার্যং রসপার্শ্ব পরমদৃষ্টা নিবর্তনতে শ্রেষ্ঠ বস্তুর যখন তুমি সন্ধান পেয়ে যাবে তোমার মনকে আবৃত করে ফেলবে আকর্ষণ করবে তখন তুমি স্বাভাবিকভাবে ওই সব তুমি আর নেবে না এইভাবেই পদ্ধতিটা চলে এখানে নিবৃত্ত তর্সই রূপকীয় মানাথ ভব ঔষধাত ছত্র মনোভিরাম ভবৌ ভব ঔষধ যে আছে এই যে যেটা যারা নিবৃত্তর্স লাভ করে করেছে অর্থাৎ জগতে যা কিছু আছে শব্দস্পর্শ রূপরাস গন্ধ এগুলো তাকে নিবৃত্তি লাভ করে যেতে চাইছেন তাদের পক্ষে পরম ঔষধ হলো এই ভগবানের লীলা কথা রূপকীয় মানাদ ভব ঔষধাত ছত্র মনোভিরামাত ক উত্তম শ্লোক গুণানুবাদ कमान बिराजे तीना पशु ना। नान पशुघाती निकृष्ट चरित्र लोक छाड़ा क्यों क्या आज भगवान अप्राकृत आनंदमय कथा आकर्षण बोध कर आनंद लाभ करते कथाटा जानिए यो स राजा इस सब बोले जा महाराज सुखदेव गोस्वी एग्लो जाटू गुरुदेव छगवान शब की दूर तयम कौरव सैन्य सागरम कृत्यतरण वत्सद आदरुणास्त विप्लुष्ट मृदम संतान बीज पांडवान যুগোপুক্ষিগত বাত চক্র মাঝ শরণ গা প্রথমে কি বসে পিতে সামে অমরঞ্জয় দেওয়ো ব্রত্য অতি রিসি দূরত কৌরব সৈন্য সাগর দৌণাস্ত দৌণাস্ত বিপ্লুষ্ট মদঙ্গম মদঙ্গু পাণ্ডবান যুগোপ কক্ষিগত চক্র মাতুষ্টমী যতায়া আমার মা যা চরণে শরণাগত হলে দ্রৌণী অর্থাৎ দ্রোণাচার্যের ছেলে যখন অস্ত্র নিক্ষেপ করেছিল পাণ্ডব বংশ শেষ বিষটাকে মেরে ফেলব আমার মা যখন কেঁদে কৃষ্ণেশ ভক্তার স্মরণ নিয়েছিলেন সে ভগবানের তিনি সেই কুক্ষীর মতে গিয়ে আহত চক্র দিয়ে আমাকে রক্ষা করেছিলেন কে বলছেন পরেক্ষিত মহারা তার আগে বলছেন পিতা মহা আদি যা আমাদের রয়েছে তা যে এই কৌরব পাণ্ডবের যুদ্ধ হয়েছিল পিতা মহা মেয়ে সমরে অমরঞ্জয়ী যে এত বিশাল যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধ থেকে পার পাওয়ার কোনো রাস্তা বিশাল বিশাল যেখানে দেবব্রত আদি বিশাল বিশাল তিমিঙ্গিল তিমি মাছকে গিলে ফেলে সমুদ্রে আছে এরকম ধরনের জীব সেটা হচ্ছে তিমিঙ্গিল বলা হয় তিমি মাছকেও গিলে ফেলে সমুদ্রে আছে এরকম ধরনের সেরকম এই এই যে যুদ্ধ হয়েছিল রথ অতিরথ এরা রয়েছে যখন তখন যাকে এরা নাশ করে দিতে পারে বিশাল ক্ষমতা তথাপি এই যুদ্ধের মধ্যে আমরা দেখেছি এই পরীক্ষিত মহারাজ কাতর ভাই বলছেন যে যার করুনাতে যার করুণাতে যেমন ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে একটা ছোট্ট ডিঙি ভয়ঙ্কর সমুদ্রের মধ্যে একটা প্লব একটা জলের মধ্যে ভাসমান কোনো কিছু নিয়ে যেমন পার হয়ে যাওয়ার স্বপ্নটা দুঃস্বপ্ন এটা হতেই পারে না কিন্তু এই অনায়াসে সেই কৌরব সৈন্য সমুদ্রকে অনেসে পার করে সমস্ত দিকে রয়েছে সৈন্য চারিদিকে বিভিন্ন সম্ভব হলো ভীম লড়াই করছে দুর্যোধন সব এ লড়াই করছে অর্জুন লড়াই করছে তাদেরকে আহত করতে পারছে না কিচ্ছু ওই ব্যাপারটা কি এগুলো বলে আস্তে আস্তে समस्त करुणा प्रार्थना कर शेषे गुरुदेव बोल तारे गुरुदेव जख नवम स्कंद पर्त भागवत प्रसंग आलोचना कर बहुपात बोले शिल भक्ति सिद्धांत सरस्वती गोस्वी ठाकुर बहुपात जत भागवत महिमा के शुरू कर भगवत नवम स्कंद पर्त তেজিয়ান বৈষ্ণব গণেশ শ্রীমুখে শোবন করবেন এবং অন্তমনা হয়ে শোবন করতে হবে শোবন করার পর আপনাদের যদি গুরুবৈষ্ণব কৃপা সঞ্চার করেন যদি নবম স্কন্ধ পর্যন্ত অপূর্বভাবে বিজ্ঞান ভিত্তিকভাবে শোবন করা হয়ে থাকে বিজ্ঞান ভিত্তিকভাবে যদি শোবন করা হয়ে থাকে অনুভব লব্ধ হয়ে থাকে তাহলে আপনাকে দশম স্কন্ধের বিষয়ে গুরু বৈষ্ণব বলতেও পারে আর যদি না দেখে কিছু কিছু ব্যাপার দেখে তাহলে নাও বলতে পারেন পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী নবমস্কন্ধ পর্যন্ত অপূর্ব আলোচনা করেছেন এটা আপনারা শুনেছেন যারা কার্তিক মাসে কিন্তু করার পরেও নবমস্কন্ধ পর্যন্ত বলে নবমস্কন্ধের শেষের দিকে আমরা দেখব সুখদেব গোস্বামী বলছেন তারপরে ভগবান শ্রীকৃষ্ণ যদুবংশে এরকম ভাবে জন্মগ্রহণ করলেন বাসুদেব দৈবীকে কেন্দ্র করে তারপর সেখান থেকে চলে গেলেন গোকুলে গোকুল থেকে আস্তে আস্তে গোকুলে বাড়লেন গোকুলে সমস্ত গোকুল থেকে তারপর আস্তে আস্তে বড় হলেন সেখানে বৃন্দাবনে বৃন্দাবন বড় হয়ে সেখান থেকে মথুরা গেলেন মথুবা বড় হলেন সেখানে কংসবধ করলেন সেখান থেকে দ্বারকা চলে গেলেন বিবাহ করলেন বলে চুপ করে গেলেন পরীক্ষিত মারা বুঝতে পারলেন গুরুদেব আমাকে অযোগ্য হয়ে বোধ বন্ধ করে দিল কৃষ্ণের কথা বিস্তৃত বলছেন না কিন্তু আমি আগে প্রার্থনা করেছিলাম যে অপ্রা কিন্তু ভগবান পরাৎ পর অখিলেশ্বরের বিস্তৃত লীলা আমাকে ভগবানের এগুলো জানা। কিন্তু তিনি আমাকে পরীক্ষা করছেন বা বঞ্চনা করছেন বলে থেমে সেই বাই এখানে পরীক্ষিত মহারাজ কাতর ভয়ে গুরুদেব স্মরণ নিয়েছেন বলছেন বক্তু মরহী সর্বজ্ঞ শ্রদ্ধা ধান শ্রদ্ধাধান বিস্তৃতাম আপনি যে এত সংখ্যক জিষ্ঠ বলে দিলেন এটা তো বলছেন এখানে প্রার্থনা কর যে বক্তুম আর হাসি আপনার কিন্তু এটা বলা উচিত ছিল গুরুদেব কেন আমি তো শ্রদ্ধায় পরিপূর্ণ আপনার কি ফাতে আপনি যে চেপে গেলেন কথাটা সেই জন্য বক্তুম আর হাসি সর্বজ্ঞ আর আপনি তো সর্বজ্ঞ আপনি যদি সর্বজ্ঞ না হতো তাহলে আমাকে দোষ দিতে পারছেন আমি আপনাকে উপদেশ দিয়ে দিলাম আমি যে সত্যি কথা বলছি আমার মধ্যে শ্রদ্ধা আছে এটা তো আপনার আপনি অন্তর্জামী আপনি সর্বজ্ঞ আপনি জানেন তাহলে এত সংক্ষেপ করে কেন বললেন সেই জন্য বলছেন যে বকতুম অর্সি সর্বজ্ঞ শ্রদ্ধা ধানায়ও বিস্তৃতম সাধু গ্রন্থ গান ব্যস্ত ব্যক্তিদের কাছে বিস্তৃত কাজে বলবেন আমরা শাস্ত্রের সিদ্ধান্ত শুনেছি ভাগবতে সেখানে বলেছিলাম কি যে যে যারা বাস্তবিক শ্রদ্ধা লাভ করেছেন তাদেরকে ব্রুয়ু স্নিগ্ধস্য শিষ্যস্য ব্রুয়ু স্নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্জম অপিউত এটা তো আমরা ভাগবতের সিদ্ধান্ত জেনেছি সেখানে না আমরা শুনেছি শ্রদ্ধাবান কমনীয় ভক্ত যারা গুরুদেবের সঙ্গে একাকার হয়ে যেতে চাইছে গুরুচরণের স্থান পেতে চাইছে একান্তভাবে আর কোন কিছু চাইছে না তাদের তো আমি শুনেছি যে গুরুদেব গোপন থেকে গোপনীয় ভজনের সব কথা উপদেশ করে থাকেন ব্রুয়ুষ নিগ্ধস্য শিষ্যস্য গুরব গুজ্ঝম অপিউত গোপন থেকে উপনীয় কথা তাহলে আপনি কেন বলছেন না বলছেন নৈশা পিবা হরি কথা গুরুদেব বলেছিলাম দেখো তোমার ক্ষুদা দিস না বেয়েছে এতদিন ধরে বসে শুনলে বেশ কদিন হয়ে গেল আর তুমি এখন এক কাজ বস চান ফান করো খাওয়া দাওয়া করো বিশ্রাম নাও এইভাই বলছেন স্বাভাবিক এই কথাটা তো সাধারণ কথা হচ্ছে না এটা এটা ম্যারাথন কথা হচ্ছে মানে নন কথা কেবল মাথায় ঢুকছে না এরাও যে এসব কথা কি এই বোধ হয় দু ঘন্টা হলো এবার বাড়ি গিয়ে ঘুমোয় তা নয় আন ইন্টারপ্টেড নন কথা চলছে সেই জন্য পরীক্ষিত মহারাজ এবার তার কতটা কৃপা লাভ করেছে সেটা পরীক্ষা করার জন্য সুখদেব ওসেমে দেখে টিপে দেখছে যেমন তোমাদের অন্য রান্না হলে আমাদের মারা কি করতো খুন্তি একটা একটা অন্য টিপে দেখলে হয়ে যায় দেখতে সেরকম পরীক্ষা করছেন পরীক্ষা করার পর পর পর পর পর পরীক্ষিত মহারাজা এত কাতুর সব বললেন তারপর বলছেন নৈশাতি দুঃসহায় ত্যাগ তো দমিবাদ পিবান্তম তুখাম্যুতম হরি কথা অতম হে গুরুদেব আমি খাচ্ছি না আমি তৃষ্ণার কে বলল আমি তো তৃপ্ত হচ্ছি বলছে আমি তো পিবন্তম তন মুখামচ্ছ হরি কথা আমৃতম আপনি তো পান করছি আমি আপনি বললেন আমি তৃষ্ণা পেয়েছি ক্ষুধা তৃষ্ণায় কাতর না না না আমি ক্ষুদা তৃষ্ণায় কাতর হয়নি আমি বরঞ্চ আপনার শ্রী মুখ মুখারাবিন্দ থেকে অমৃতময় সেই বাণী সবনের জন্য ব্যস্ত হয়ে পড়েছি এই ডোকে ডোকেট আমি আমি সেগুলো পান করছি আমি আমার একদম কষ্ট হচ্ছে না আপনার মনে হচ্ছে যেন আমি হরিকতা শোভনের জন্য আপনার কাছে বসেছি আর কোন খাওয়া দাওয়া নেই কিছু বোধহয় আপনার মনে হলো যে আমি বোধহয় কষ্ট না না আমার এক ফোঁটা কষ্ট নেই আপনি বরঞ্চ বিস্তৃতভাবে বলুন দয়া করে যদি বলেন সংক্ষেপ করে বললে আমি তো কিছু জানতে পারবো না শ্রী সুখদেব গোস্বামী উবাচ সুকদেব গোস্বামী আবার বলছেন প্রশংসা করেছেন শিষ্যকে প্রথমে আমরা দেখেছি সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে পরীক্ষা করে বলছেন তাপজগন যখন প্রশ্ন করেছিলেন তখন সুখদেব গোস্বামী আনন্দের সঙ্গে শিষ্যকে প্রশংসা করেছে। হ্যাঁ তে প্রশ্ন কৃত লোকহিত নিপহ বরিয়ানেশ তে প্রশ্ন কৃতলোক কৃত লোক হিত নিপহ এসতে প্রশ্ন কৃতলোক হিত তোমার এই প্রশ্ন হচ্ছে জগৎবাসীর মঙ্গলের জন্য তোমার নিজের জন্য শুধু এই ভাবে প্রশংসা করেছিল আজকে এখানেও দেখো তিনি প্রশংসা গোসাই বলছেন সম্যক ব্যবসিতা বুদ্ধিস্তব রাজশ্রী সত্যম রাজর্ষির সত্যম যত রাজশ্রী আছেন তার মধ্যে তিনি হচ্ছেন শ্রেষ্ঠ রাজশীল সত্যমহ চিন্তা করে। বলছেন রাজশী সত্যমহ পজিটিভ কম্পারেটিভ সুপারেলি একবার চরম অবস্থা বলছেন সম্যক ব্যবস্থিতা বুদ্ধি স্তব রাজি সত্তম বাসুদেব কথা নষ্ট আহ এইটি তো সর্বশ্রেষ্ঠ কথা চৈতন্য মহাপ্রভু জানিয়েছেন কৃষ্ণ কথায় রতি তোমার তুমি মহাভাগ্যবান যার কৃষ্ণ কথায় রথি সেই ভাগ্যবান চৈতন্য মহাপ্রু পদ্যকে জানিয়েছেন পুরুষোত্তম ধামে লীলা এখানেও বলছেন সেই একই কথা যে বাসুদেব কথা ইয়ান্তে যাতা নৈষ্ঠিকিরথী বাসুদেবের কথায় তোমার এরকম এত নৈষ্ঠিকির অতিথি তীব্র ভালোবাসা কথাতে তাই জন্য বুঝতে পাচ্ছি সম্যক ব্যবস্থিত অর্থাৎ এখানে বলছেন সম্যক ব্যবস্থিতা বুদ্ধি স্তব আর গীতাতে ভগবান বলছেন যে ততক্ষণ পর্যন্ত তো তোমার বুদ্ধিটাকে ভালো বলা হবে না যতক্ষণ পর্যন্ত তুমি ভগবানের সঙ্গে সংযোগ তখন করতে পারবে নাস্তি বুদ্ধির রযক্ষস্য নাচ অযুক্তস্ব ভাবনা নাস্তি বুদ্ধি অযুক্তস্ব লোকগুলো দাবি করছে আমরা বুদ্ধিমান তো কে বল। আমি এত ডিগ্রি লাভ করেছি আমি বুদ্ধিমান না আপনি কি খেপেছেন এই তো বলছেন শাস্ত্র না বুদ্ধিমান নয় ফুল মূর্খ শাস্ত্র বলছি বিচার তাই যতক্ষণ পর্যন্ত না এই যে বিদ্যা এটাকে পেনিট্রেট করে যখন অপ্রাকৃতিক জগতে যতক্ষণ প্রবেশ করতে পারবে না এই রক্ত জগতে পড়ে থাকবে ততক্ষণ তাকে বলা হয় গুঁয়ে মাছি গুঁয়ে মাছি যেমন গুঁয়েতেই বসে কখনোই সেখানে কাঁটাল ভাঙলে করে ভালো মধু রাখলে পরে ওখানে যায় কি কখনো যাবে না গুঁয়ে মাছি গুয়েতেই বসবে কিন্তু মৌমাছি তুমি কিছুতেই তুমি আনতে পারবে না সেখানে মৌমাছি তোমার যেখানে পদ্ম মধু আছে মধু আছে পদ্ম পদ্মবধু সেখানেই যাবে সেরকম তোমার চিত্তবৃত্তি কখনও আর বিষয় ছাড়তে পারবে না বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে আম হেরবশ্রী বৃন্দাবন এটা হচ্ছে সবচেয়ে বড়ো কথা যদিও নরোত্তম ঠাকুর ধরনের কাতর প্রার্থনা করেছেন আমাদের জন্য বাস্তবিক পক্ষে নরোত্তম ঠাকুরের কোনো জড়দর্শন ছিল না আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এগুলো বলেছে। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন কবে আম হেরবশ্রী বৃন্দাবন আরে আপনার বৃন্দাবনের দীক্ষা হলো আপনার বৃন্দাবনত দীক্ষা হলো এখন আপনি বলছেন কবে আন বেরব শ্রীবৃন্দাবন এই লেখা পরে লিখেছেন তোদের কবে আন হেরব বৃন্দাবন দেখেনি আপনার বৃন্দাবনত দীক্ষা হলো ক্ষির বনে এইগুলি হচ্ছে কন্ট্রাডিকশান কন্ট্রাডিকশরি বিষয় পরিষ্কার করতো হয়তো সংশয় কোথায় এইটাই দৈন্য যে আমি বৃন্দাবন দেখিনি গুরু বৈষ্ণবের ভগবানের করুণা ছাড়া বৃন্দাবন আমার দৃষ্টিগোচর হবে না আমরা জগন্নাথের কাছে আসতে পারি কি জগন্নাথকে চোখ দিয়ে দেখে ফেলতে পারি না এইসব কথা উত্তর প্রভুপাত দিয়েছেন যখনই তুমি অনেক উচ্চ দর্শন এগুলো সমস্ত বলতে গেলে এইসব ভাগবত কথাই এগবে না দৃশ্য এবং দ্রষ্টা এই যে আমি দ্রষ্টা এটা দৃশ্য এই অভিমান যতক্ষণ তোমার থাকবে ততক্ষণ তুমি পর্যন্ত এগোতে পারবে যেদিন তোমার হৃদয়ে উদিত হবে জগন্নাথের সামনে দাঁড়িয়ে কাঁদবে যে আমি তোমার দৃশ্য আমি তোমাকে দেখতে পারি না তুমি আমার দৃষ্টির বিষয় তাহলে আমি তোমাকে মেপে নিলাম বোঝা গেলাম তো যখনই ভগবান আমার চোখ এই এই আমার চোখটা রক্ত এই চোখে আমি দেখে নেব এরম বিষয় হয়ে গেল তো ভগবান একটা ছোট বস্তু হয়ে গেল এমন একটা বস্তু আমার চোখেও দেখা যায় তাকে মেপে নিলাম আমি তাহলে গুরু বৈষ্ণব ভগবান এদেরকে মেপে নেবো স্কেল দিয়ে কত ইঞ্চি ক এ ধরনের জিনিস নয় বিভু বস্তুকে কখনও তুমি এভাবে চ্যালেঞ্জিং মোডে যেতে পারবে না তুমি ফেলিওর হয়ে যাবে যত কিছু আছে তুমি বাজি লাগিয়ে দিলে তুমি এগোতে পারবে কিন্তু যখন তুমি দৃশ্য এবং দ্রষ্টা অভিমান ত্যাগ করে তুমি সার সামনে কাঁদবে তখন সেই তোমাকে দেখবে আমরা ভগবানকে দেখতে পাই না চোখ দিয়ে কিন্তু ভগবানের দৃশ্য হতে পারে ভগবান আমাদেরকে দেখুন আমি আপনার সামনে উপস্থিত হয়েছি আপনি দয়া করে যদি আমাকে একটু নজর দেন আপনার কৃপা কটাক্ষ যৎকরণা কটাক্ষ বৈবতম তং গৌর মে বস্তমোহ যে গৌর একটু আর যদি আমাকে একটু দেখে ফেলে তাহলে আমার হয়ে গেল একটু আর একটু দৃষ্টিতে পড়ে গেলাম ব্যাস আর গুরু বৈষ্ণবের নজরেও যদি তোমাদের মধ্যে কেউ পড়ে যায় গুরু বৈষ্ণবের স্নেহ দৃষ্টি আছে ভেতরে আর বুঝতে পারেন সব বোঝে রয়েছে তার মধ্যে কে আছে কার প্রতি স্নেহটা যাবে সে দেখবে সেখানে বাড়ি গিয়ে কন্টিনিউস চিন্তা করবে সে হরিকতা সেই যে যার কাছ থেকে শুনেছি তার কথা তখন মনে রাখবে সে কীভাবে পাচ্ছে এগুলো লক্ষণ এগুলো সব গুপ্ত লক্ষণ তাই বলছেন যে ভগবানের কথায় তোমার এত রুচি হয়েছে এটাই তো সবচেয়ে বড় লক্ষণ এবারে অল্পের উপর বলল বলতে গিয়ে ভগবানের ভগবান যে পৃথিবী যখন সম্যক কাঁদ্যে আরম্ভ করলেন তখন সবাই মিলে পৃথিবীকে নিয়ে ব্রহ্মা ক্ষীর সাগরের তীরে খেলেন সেসব কথা আমি अल्पकथार बोले जातिक मास मोटामोटी एगलोरते करते कि हल तगवान का प्रार्थना करल से भगवान का प्रार्थना करार पर भगवान चिंता नहीं आमी जानी सब जाओ समय जा करी समय जाब বাসুদেবী গৃহে সাঁাৎ ভগবান পুরুষ পর জনীসতি তৎপ্রিয়ার্থবন্তু সুর শ্রিয় ক্ষীসাগরে তি গিয়ে কান্নাকাটি করলেন বললেন দেখো বাসুদেব গৃহে সাগবান পুরুষ পরীগুণ সাক্ষাৎ পুরুষ প্রকৃতির পর স্বদ্রিক উপদষ্টা নির্গুণভ হরিরহি নির্গুণ সাক্ষাত পুরুষে পরে মাইন্ড ইট এই পয়েন্টটাকে খেয়াল রাখতে হবে কনফিউজ করে ফেললে মুশকিল হরিরহি নির্গুণ সাক্ষাৎ প্রকৃতির পরা আমার মতো এই গুণগত জগতের বস্তু হরি নয় এই কথাটা খেয়াল রাখতে হবে সর্বদা তারপরেই দশম স্কন্ধ শুনতে হবে বাসুদেব গৃহে সাক্ষাৎ পরাৎ পর অখিলেশ্বর ভগবান আবির্ভাব হবেন তোমরা সব যাও দেবতাদের বলো তোমরা যাও জায়গা জায়গায় ঠিক সময় মতো আবির্ভাবেন শীঘ্রই আর সেই দেবতাদের বললে বলছেন তার সুরশ্রীয় দেবতাদের আবির্ভাব হতে বললেন আর জনিশের তত্ত্বীয়থম সম্ভবন্তু সিরশ্রী সুরশ্রীয় হ ভগবান পুরুষ বাসুদেব যে সুতরাং তাহার দেবপত্নীগণও মর্তলোকে জন্মগ্রহণ করুন দেবপত্নীগণ আর দেবতা আবির্ভাব বলেন। এ প্রসঙ্গে উত্তর দেওয়া ভালো এগুলো লোক এগুলো আর তারা জানতেও পারবে এ আসবেই না কোনোদিন দেবতা স্ত্রী বলতে কোন দেবতার স্ত্রী তোমাদের প্রশ্ন আসবেন আসে না তো কই একজনও প্রশ্ন করল না কোন দেবতার ভগবানের সঙ্গে বিলাস করবেন তার সেই বংশেতে সেই সুরশ্রিয় তাদেরকে আবির্ভাবতে বলছেন কোন সুরশ্রী এই যে স্বর্গের যে দেবদেবী দেবী আছে সেগুলো তাদের বলেছেন তা নয় স্বর্গে যে দেবীগুলো দেবীরা আছেন স্বর্গের দেবতারা দেবতারা তাদের কথা বলেননি ভগবান যে যে অংশ নিয়ে কখনো কখনো যজ্ঞ কখনো বামন যে রূপে ভগবান যে যে রূপেতে ভগবান যে যে রূপেতে ইন্দ্রকে সহায়তা করার জন্য দেবতা কুলেতে জন্মগ্রহণ বোঝা গেল ভগবান যখন মানুষ কুলেতে জন্মগ্রহণ করেন তুমি তাকে বলো মানুষ বলো না কিন্তু সে তো মানুষ নয় আবার সেই ভগবান যখন দেবতাগুলোও কুলেও জন্মগ্রহণ করে দেবতাদের সাহায্য করার জন্য তখন তাকে দেবতা বলা হয় কিন্তু সে কি দেবতা নাই পর দেবতা আছে আবার সেই ভগবান কখনো কখনো জলচর প্রাণীদের মধ্যেও আবির্ভাব হন অন্যা মৎস্য কূর্ম হয়েছে আবার সেই ভগবান জন্তুযানদের মতো সেখানে বড়া রূপে আবির্ভাব হলেন তা বলে কি সে কি জন্তু হয়ে গেলেন নাকি না যখন যেখানে আবির্ভাব সেরকম মনে হয় তাকে সেই জন্য সেখানে বলছে সেই যে সুরশ্রিয় ব্রহ্মার এই যে বিভিন্ন সময়তে যে তার যে বিভিন্ন এইগুলো মানে ওই যে ইন্দ্রকে সহায়তা করার জন্য আবির্ভাব তাদের যে স্ত্রীগুলো থাকে তাদের কথা বলা তাহলে তাদেরকে আবির্ভাবের কথা বলা হয়েছে তার সঙ্গে লীলা পুষ্টি করবেন বাসুদেব কলা অনন্তঃ বদনহ সরাট অগ্রত ভবিতা দেব হরে প্রিয় চিকিৎসাহা চিকিৎসায় বাসুদেব কলা বাসুদেবের কলা অনন্ত অনন্ত দেব বদন সরাট সেই অনন্ত দেবের কথা বলা হচ্ছে শঙ্কর্ষণ আর কি অগ্রুত ভবিতা দেব হরে প্রিয়া ভগবানের লীলা পুষ্টির জন্য তিনি আগে যাবেন পৃথিবীতে আবির্ভাব হবেন আর বিষ্ণুর মায়া ভগবতী জয়া সন্মহিতম জগৎ বিষ্ণুর মায়া ভগবতী জয়া সন্মহিতম জগৎ আদিষ্টা প্রহুরাংশেণা কার্যার্থে সম্ভবী সতী বিষ্ণুর মায়া যে ভগবতী মায়া আছেন যোগ মায়া যার দ্বারা জগতের লোক সম্যকরূপে মোহপ্রাপ্ত হয় সংমোহ জয়া সন্মোহিতম জগৎ তাকে বলা হয়েছে তিনি আবির্ভাব হবেন আদিষ্টা প্রভুরাং সেন কার্যার্থে সম্ভাবী সতী তিনিও আবির্ভূত আবির্ভূত হবেন ভগবানের লীলা পুষ্টির জন্য এইভাবে দেখা গেল ভগবানের সেই ক্ষীর সাগরের তীরে এই কথা শুনতে পারলেন কে ব্রহ্মা আদি সবাই শুনতে পারলেন শঙ্কর সবাই দল বেঁধে এই কথাটা শুনতে পারলে। অপ্রাকৃত বচন শব্দ উত্থিত হয়েছে সেগুলো শুনলেন সেখান থেকে তারা ফেরত এলেন এসে স জায়গায় জায়গায় ভাবে থাকলেন যেন ভগবানের ভগবানের ব্যবস্থা করবেন ভগবান সব কিছু এর মধ্যে দেবকীর সঙ্গে বসুদেবজির বিবাহের প্রস্তুতি হয়েছে এগুলো আমি আবিস্তৃত বলবো না সেই বিবাহেতে পংশ নামক যে অসুর সে বড় আনন্দ প্রকাশ করছে তার বন খুব আনন্দ আর বনকে বিয়ে দেবে দিয়ে একবার নাচা করে সে রথে করে নিয়ে নিজেই যাচ্ছে সব বিভিন্ন অনেক উপহার দিয়েছেন অনেক উপহার আদি দিয়েছেন রত অস্ত্র থেকে আরম্ভ করে সোনা দানা তো কোনো ক্ষতা নেই বৃষ্টির মতো ছড়াচ্ছেন সেগুলো নিয়ে এবার রথে করে দিয়ে আসছেন রথে করে নিয়ে যাচ্ছেন ভগ্নিকে নিয়ে যাবেন এই অবস্থা হচ্ছে বাস্তবিক পক্ষে বিচারে কিন্তু এই যে দেবকি সত্যি সত্যি কিন্তু তার বোন নয় অ্যাকচুয়ালি উগ্রসেনের উগ্রসেনের বাস্তব ছেলে এটা নয় উগ্রসেনের এটা কিন্তু একটা অসুরের ঔরসে জন্মগ্রহণ করেছে একটা অসুরের ঔরসে সে জন্মগ্রহণ করেছে উগ্রসেনের কিছু করার ছিল না অ্যাডাকশান হয়েছিল তার হয়ে তার এই হচ্ছে সেই কংস এর অনেক ইতিহাস আছে এগুলো আমি আর বিস্তৃত বলবো না কংস বাস্তবিক পক্ষের বন্যা কিন্তু এখন তো বনরুবেই দেখছে তা এখন সে আনন্দে নাচছে দাস দাসী দিয়ে একবারে পার করে দেবে রথে করে সেই সময় তো হঠাৎ এক আকাশবাণী হলো অরে মূর্খ কাকে তুই বয়ে নিয়ে যাচ্ছিস এই যে গর্ভ আছে এই গর্ভ তো অষ্টম গর্ভ তোকে তো শেষ করবে এই আকাশবাণী শুনেই তার মাথা খারাপ হয়ে গেল এবার সে কি করে পাগল হয়ে গেছে সঙ্গে সঙ্গে কোমর থেকে আমি অল্পের ওপর বলছি আগে বলা ছিল এগুলো কোমর থেকে সব বার করেছেন অস্ত্র বার করে বনকে কেটে ফেলবে কি করা যায় এখন অসুর এ তো বললেও শুনছে না আরে বিবাহ পর্বনি বিবাহের দিন একটা স্ত্রী জাতি অবলা তাকে তুমি মেরে ফেলবে কে যুক্তিটা দিচ্ছে স্বামী কে বাসুদেবজি বাসুদেবজি চিন্তা করলেন যতক্ষণ পর্যন্ত বল বুদ্ধি থাকে বিদ্যা ততক্ষণ পর্যন্ত শেষ চেষ্টা করতে হয় পত্নীকে বাঁচাবার জন্য বা যে মরণশীল কোনো জীবকে বাঁচাবার জন্য সহিত ব্যক্তি চেষ্টা করে সেই জন্য সে লাস্ট বিবেক বুদ্ধিটা কাজে লাগে যদি লেগে যায় লাগবে না জানি ওষুধ যদি লেগে যায় সেন্টিমেন্টে তাহলে তো সিদ্ধি হতেও পারে তখন তাকে বলে ফেললেন আরে দেবস দেব বাসুদেবজি বলছেন শ্লাঘনীয় গুণ সুরৈর ভবানো ভোজও যশস্করা হয় আরে ভোজ বংশে তো তুমি হচ্ছে মহা মহাবীর ব্যক্তি কত মানে তোমার কত যশ জগতে আর তুমি কি না সকথম ভগ্নি হানাত স্ত্রীম উদ্ভি তা আবার স্ত্রী জাতি তোমার স্ত্রী তোমার ছোট বোন তাকে তুমি বিবাহের দিনে মেরে ফেলবে তোমার তোমার কত সুনাম হই যাবে জগতে তোমার কত সুনাম হয়ে যাবে জগতে চিন্তা করে দেখেছ একবার জন্ম মৃত্যুর মৃত্যুর জন্মবত দে মৃত্যুর জন্মবতাম্বীর দেহেন সহজায়ত হে বীর একটা জিনিস চিন্তা করো তুমি যেদিন জন্মেছিলে সেদিন তোমার চলে যাওয়ার যে দিনটা এত ফিক্স হয়ে গেছে তুমি যে চলে যাবে দিনটা তো যে এই দিনটা গণনার মধ্যে আছে তুমি যেদিন জন্মেছিলে সেদিন তোমার চলে যাওয়ার দিনটা ওর দিনের মধ্যে যত দিন বেঁচে থাকবে তার মধ্যে চলে যাওয়ার দিনটাও কাউন্ট করা আছে তাই যদি হয় তাহলে মৃত্যুর জন্মবতাম্বিরও দেহেন সহজ আয় দেহের সঙ্গেই তো এই হিসাব কিতাবটা হয়ে যায় অদ্দ বা আব্দ শতামতে বা মৃত্যুর বই প্রাণিন ধ আজ বা বছর পরে আজি বা শতক অবশ্য মরণ নিশ্চিন্তে না থাকো ভাই যত ফিগুরো পার ভোবিন্দ চরণ এটি তো কথা এইভাবে বোঝালেন বোঝাবার পরে দেখলো ম্যাজিকের মতো কাজ হল মাঝে মাঝে হয় এরকম বিরাট অসুর প্রকৃতির ব্যক্তিদেরকে একটু যদি উসকে দাও প্রশংসা দাও হ্যাঁ ফুলে যাবে খুব ফুলে যাবে বিশেষ করে যারা রাজস্বিক ব্যক্তি তাদেরকে তো আমরা খুব ফুলিয়ে দিই এই আমাদের ফুলিয়ে দিলেই তারা অনেক কিছু করতে চায় রাজস্বদের একটু প্রশংসা এটা ওটা করে দেয় ফুলে যাবে গত হয়ে যাবে হ্যাঁ ডবল এনার্জি হয়ে যাবে সে তাকে এরম বোঝানোর পরেতে তার এবার বলবে তাই তো ঠিক তো আমি বীর ঠিকই তো বলছে আমার তো বদনাম হয়েছে যাক যাক যা তো অষ্টম পুত্র মারবে বলেছি যাক ঠিক আছে আট নম্বর এখনো দেরি আছে কবে আট নম্বর হবে এক দুই তিন আমি তো গুনব আমার বাইরে কোথায় পালাবে এইভাবে সে বুদ্ধিটা স্থির করল কিন্তু বুদ্ধি কোথায় রাখবে এখন বুদ্ধি ভ্রষ্ট করার জন্য নারদমণি ঘুরছেন নারদজি মহারাজ বড় ক্যাটালিস্টের কাজ করেন কেমিস্ট্রি দিয়ে যেমন ক্যাটালিস্ট দিয়ে দেয় তাড়াতাড়ি রিয়াকশনটা হবে নারজ্জি মহারাজ দেখলেন এই পাপিষ্ট যত নিশ্চিন্তে বসতে থাকবে আমাদের দেরি হবে এটা তাড়াতাড়ি গিয়ে এক্সপিডাইট করি গিয়ে তাড়াতাড়ি করলেন কি ওখানে গিয়ে ওকে বুদ্ধি দিলেন গিয়ে বলে রে তুমি এ নিশ্চিন্তে বসে রয়েছ হ্যাঁ তোমাকে এরকম আকাশবাণী হয়েছে আকাশবাণী হয়েছে বললো সব ঘটলে দেখো রাজন আমার একটা কথা কিন্তু খুব দেবতাদেরকে একদম বিশ্বাস করো না দেবতারা খুব চালাক দেখো অষ্টম গর্ব বলেছে এখন অষ্টম কোন দিক থেকে যদি এক থেকে আরম্ভ করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা গুলো আট হয় আর দেবতারা যদি উল্টো মানে করে থাকে আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক কোনটা হবে তাই তো বুদ্ধিভ্রষ্ট করে দিল দিয়ে বললে এবার মার যে করা বাচ্চা হবে সব তো একটাও রাখবি না এই বংশ নিবংশো সব মারতে আরম্ভ করল আর সব মারলে হবে কি সব মারছে সব মারতে মারতে মানে যা কোনোটাই রাখছে আমি অল্পের উপর বললাম কার্তিক মাঝে বলা আছে অনেক লীলা বর্ণনা করবার আছে যখন এইভাবে মারতে মারতে যখন এক করছে প্রথম সন্তানটাকে যখন কেন বসুদেবজি মিথ্যে কথা বলতে জানেন না কোনদিন কোনোদিন কথা বলেন না কংসকে ওই জন্য প্রতিজ্ঞা করেছিল আচ্ছা তোমার তো ভবিষ্যৎবাণী হলো অষ্টম গর্ব তোমাকে তোমার মৃত্যু হবে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার অষ্টম গর্ব তোমার সব গর্ব দিয়ে দেবো যাও একটা একটা করে গর্ভ হয় আর দিয়ে আছে প্রথম গর্ব যখন দিতে গেছেন তখন কংস এ চিন্তা করবে আদর কর এটা থেকে তো মরবে না নিয়ে যাও বলে ফেরত পাঠিয়ে দিল কিন্তু বসুদেবজি বাচ্চাটাকে ফেরত নিয়ে আসছে কিন্তু বিশ্বাস হচ্ছে না বলছে একে অসুরকে বিশ্বাস নেই এক্ষুনি বললে এক্ষুনি এবার কি হবে বলছেন এই জন্য বসুদেবজি বলছেন কিং দুহম্নধুনাম বিদুষাম কিম আপেক্ষিতম কিং বিদুসাম দুঃসহম্নাদাম বিদুষাম কিম আপেক্ষিতম কিমকার দুঃ কি বলছেন এবার সে আফসোস করে বলছে সাধুদের দুঃসহ কিছুই নাই সব সহ্য করতে পারে ওই জন্য মহাপৌ নম্বর শ্লোকে বলে দিয়েছেন শিক্ষা বলেছেন তিনাদপি শুনি ছররপি সহিষ্ণুতা এটা হলো তো হয়েই গেল তিনাদপি শুনিছ হবে আর বৃক্ষের থেকে ক্ষমাগুন করবি সাধন এই যদি হলো তো তোমার ভজন রাজ্য তো তুমি এগিয়ে গেছো সেই জন্য বলছেন সাধুদের এমন কিছু নেই সহ্য করতে পারে না সব সহ্য করতে পারে সাধু দিকে দুঃসহ কিছুই নাই অর্থাৎ তারা সকলেই সহ্য করতে পারে বিদ্যান ব্যক্তির কিছুই অপেক্ষা রাখেন না বাস্তব বিদ্যান ব্যক্তি যা চোখ জ্ঞান চক্ষু খুলেছে কোনো কিছু অপেক্ষা করেন না আর স্বার্থান্দ কদর্য ব্যক্তি কি না করতে পারে যা খুশি করতে পারে সকল প্রকারী গর্হিত কাজ করতে পারে তাদের অকরণীয় কিছু নাই। আর ধৈর্যশীল ব্যক্তিজ্ঞানে দুঃস্তার্য বলে কিছু নেই অতি প্রিয় জিনিস কেড়ে নিয়ে যদি যায় কেউ তারপর শান্ত হয়ে থাকতে পারে অধৈর্য হয় না ধৈর্যশীল ব্যক্তি এই যে বিষয়গুলো বললেন এগুলো বলছেন যা কারণ বাসুদেব বাসুদেব যে মনে মনেই এই চিন্তাটা করলে এখানে বলছেন যে এই বাচ্চাটাকে নিয়ে যাও অষ্টম গর্ভ থেকে তো আমার বিপদ এই বলে যখন ফেরত দিচ্ছে। তার আগে এই সব কথাগুলো বসুদেব যখন কংস মিষ্টি কথা বলছে তখন কিন্তু বিশ্বাস করছেন না যখন প্রথম বাচ্চাটাকে দিতে গেল কৃচ্ছেন অতি কষ্টে অর্পয়া মাস ও কৃচ্ছে নো সো অনির্থ অতি বিলাস অন্ন মানের চেয়ে মিথ্যে কথা মিথ্য থেকে মিথ্যা থেকে বাসুদেবজি প্রচণ্ড ভয় করেন মিথ্যকে মিথ্যে আশ্রয় নিতে পারেন সে যখন প্রথম বাদ মাছ মাসো কৃষ্ঠে অতি কষ্টে প্রথম ছেলেটাকে দিল কিন্তু তখন সে দিলেন ওর হাতে ও তো নিতে চাইলো না তখন কিন্তু ও মনে মনে এবার বসুদেবজি বলছেন কি এই যে একে একে বিশ্বাস করবো কি এই বলছে হ্যাঁ এই বলছে না করে দেব পরবর্তীকালে আমরা দেখলাম যখনই এই বুদ্ধি ভেদ করে দিল নারদজি মহারাজ তখন সব বাচ্চাগুলোকে আস্তে আস্তে শেষ করলেন বোঝা গেল মহাসুর কাল নেমি যদুবি স্ব ব্যবহৃদ্ধ আত্মানম ইহ সংযাতম জনান প্রাগ বিষ্ণুনা হতম মহাসুরম কাল নেমিম যদুভি স্ব এনে বলছেন এই যে পূর্বে নিজে যখন পৃথিবীতে কাল নেমি অসুরূপে জন্মগ্রহণ করেছিলেন তো তখন বিষ্ণু তাকে সংহার করেছিলেন বিষ্ণু সেই সংবাদ দেবশ্রী থেকে কংস জ্ঞাত হয়ে যাদবগণেশ সহিত বিরোধিতা আচরণ করতে লাগলেন এবার বোঝা গেল কি বললাম এই করে ধীরে ধীরে সব বাচ্চাকে যখন করতে থাকলেন তখন সপ্তম যে গর্বটা হবে সপ্তম গর্বে ভগবান একটা অপূর্ব মায়া বিস্তার করলেন করে কি করলেন যোগ মায়াকে আদেশ করলেন যে দেবকী মায়ের গর্ভে যে সপ্তম গর্ভ হবে তিনি হচ্ছে আমার অগ্রয বড়ো ভাই ওকে ওর নাম হচ্ছে অনন্ত শঙ্কর্ষণ হবে তাকে তুমি কর্মণ করে আর এই গর্ভ থেকে নিয়ে গিয়ে রোহিণীর গর্ভে রেখে এসো রোহিণীর গর্বে গোকুলে আছেছে এই আদেশ করলেন দেবকীর গর্ভ বৃদ্ধি পাচ্ছে হঠাৎ একদিন দেখছেন সব সমস্ত মথুরায় হইচই পড়ে গেল দেবকীর দেবকী মায়ের গর্ভপাত হয়েছে বাস্তবিকভাবে গর্ভপাত হয়নি গর্ভকে আকর্ষণ করে নিয়ে যোগমায় নিয়ে চলে গেছেন ওখানে ট্রান্সফার করে দিয়েছেন এগুলো বদ্ধজীব সব অনুভব করতে পারবেন সপ্তম বৈষ্ণবম ধাম যমানন্ত প্রচক্ষতে গর্ভবভূ বদ বিবর্ধনা হর্ষ শোক অবর্ধন উৎপাদন করবে সন্তান হবে আবার শোক বিবর্ধন গর্ব চলে গেল বুঝতে পারছেন না কোথায় গেল দেবকী মাও বুঝতে পারছে না কোথায় গেল গর্বটা হ্যাঁ এইভাবে রোহিণী বসুদেবস্ব ভাই আসতে নন্দগোকুলে সেখানে রেখে এসছেন রোহিণী মায়ের সঙ্গে দেব রোহিণী মায়ের সঙ্গে যশোদা মায়ের অত্যন্ত বন্ধুভাব ছিল ওই জন্য যতগুলো স্ত্রী ছিলেন আঠারোটা স্ত্রী ছিলেন সেই স্ত্রীকে তিনি গোকুলে রেখেছিলেন ভগবানের প্রেরোনা গোকুলে এখানে রেখেছিলেন রোহিণী তার নাম তার সঙ্গে বড় বন্ধুত্ব কার যশোদা মায়ের একবার গলায় গলায় এখানে বলছেন এখানে যোগমায়াকে আদেশ করেছেন তুমি এক কাজ করো देवक्या जठरे गर्व से साक्षम धाम मामक तत्सिकृष्यो रहीण उदर संेशयो रहीणी गर्व नहीं जाओ तुम्हें आदेश को ले अथह अंश भागे न देव्या प्रत्यता शुभे प्राप्सिव यशोदा नंदपत्न भविष्य आम शीघ्री की समस्त अंश एवं भागे संगे परिपूर्णतम ये बोलें অথা অংশ ভাগে না সব এই সঙ্গে আমি কি করব দেবকীর গর্ভের মধ্যে তার পুত্ররূপে আমি আরবির্ভাব হবে প্রাপশী আর তোমার মঙ্গল হবে কারণ দেবীকে বলছেন যোগমায়া দেবীকে বলছেন তোমাকে জগতের লোক খুব ধুমধাম করে পুজো করবে দেখ ভগবানের আশীর্বাদ ভগবানের বন তো বনরূপে আবির্ভাব হল না দেবকীরভাবে কৃষ্ণ এলেন আর বনরূপে এলো এসছে ওইখানে ওইখানে যশোদা মায়ের ওখানে ওখানেও তো কৃষ্ণ আবির্ভাব হয়েছে গোপন সিদ্ধান্ত আছে তাই এখানে বলছেন তো তোমাকে সব পূজা করবে নানা নাম ধরে বলবে তোমাকে নরলোকি খুব ধুম নাম করে দুর্গে ইতি ভদ্রকাল ইতি বিজয়া বৈষ্ণবী ইতি কুমুদা চন্ডিকা কৃষ্ণা মাধবী কন্যাকে ইতি চ মায়া নারায়ণী সানি শরদেতি অম্বিকে ইতি বিভিন্ন নামে তোমাকে বিভিন্ন জায়গা পূজা করবে তুমি এই কাজ করো সেবাটা করো আর এই আশীর্বাদ করে আর গর্ভ শঙ্কর্ষণাথ যেহেতু গর্ভটাকে এরকম সেই জন্য তার নাম শঙ্কর্ষণ হবে আর রামে তী রাম বলবে বলরাম বলা হবে কেন রাম বলা হবে এই জন্য লোক ও আর লোকে যত যারা আছেন দা তাদের সবাইকে আনন্দ দান করবে রাম হ্যাঁ ভগবানের যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে এখানে যে রামটা এটা বলরামে সেই রাম নয় এখানে কৃষ্ণ ভগবানকে রাম বলা হয়েছে কেন রাধিকা রমন তিনি রমণ করেন রাধিকার সঙ্গে সেই অর্থে এখানে রমনাথ হ্যাঁ তাই জন্য রাম বলা হয়েছে কিন্তু এই যে রামটা বলা হলো তাই এটা বলরাম বলা হয়েছে জগতের সবাইকে আনন্দনান করবেন তিনি বলরাম আনন্দ আনন্দবিধান করেন আর আর বলছেন লোক রমানাথ রাম এতি লোক রমানাথ আর বলং বলবৎ উচ্ছায়াতাম বলছেন তার বল অত্যন্ত বিশাল শক্তি এই বল বল রাম শক্তি খুব বেশি এইভাবে ধীরে ধীরে সব কথা হয়ে গেল কৃষ্ণ যখন আবির্ভাব হবেন তখন দেবী কি গর্বে এখনো আবির্ভাব হননি এই হতে চলেছে এই জন্য সেখানে গর্বকে স্তুতি করছেন এক্ষুনি আলোচনা করলাম এক্ষুনি একটা ব্রহ্মাণ্ডে কৃষ্ণ আবির্ভাব হয়ে গেল এই যে কথা বলছি এক্ষুনি একটা ব্রহ্মাণ্ডে কৃষ্ণের আবির্ভাব হলো। কথার বোঝে গেলাম এক্ষুনি কোনো একটা ব্রহ্মাণ্ডে এক্ষুনি পুতনাবধলীলা হচ্ছে এক্ষুনি এই যখন আমি কথা বলছি এখনই আমি যে একটা কোনো ব্রহ্মাণ্ডে এবার এই যে স্তুতিটা আমি পাঠ করছি এটা কোনো ব্রহ্মাণ্ডে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে অনন্ত ব্রহ্মাণ্ডে কোনো না কোন জায়গায় এক্ষুনি স্তব করছে দেব তারা সেই ব্রহ্মাণ্ডে দেব তারা দেব কি গর্বকে সত্য ব্রত সত্য পর্য মৃত সত্য নেত্রম সত্যা প্রপন্ন দেবতারা এইভাবে সব প্রার্থনা করছেন তারপরে ব্রহ্ম আদি সব বলছেন দেবতারা যে অরবিন্দ অনৃত এইটি বলছেন যে অন্য অরবিন্দাক্ষ বিমুক্ত মানিনা যারা অরবিন্দাক্ষ আমরা মুক্ত হয়ে গেছি বলে বিরাট অভিমান করেন तई अस्त भाव अबिशुद्ध बुद्धय तुम्हारे तरह भक्ति नुद्धि तुम्हें भाव नहीं भक्ति नहीं अबिशुद्ध बुद्धि तर ता ता तारा आरोप ततः पतंती अधो अनादृत जुस्म्म अंग्रह তোমার এই চরণোদ্দয়ের সৌন্দর্যকে অবহেলা করবার জন্য অবমাননা করবার জন্য তার অনেক দূর পর্যন্ত ওঠে ব্রহ্ম ব্রহ্মপ্রাপ্ত হলো বা কিছু একটা হলো অনেক উপরে সেখান থেকেও পড়ে যায় এখানে বললেন আর যদি ভক্তিকেও প্রাপ্ত হতে পারে তখন কী হয় সেটাও দেবতারা বলছেন যে ভক্তিপ্রাপ্ত হলে কী সুবিধা হবে বড় সুন্দর এসব শ্লোকের ব্যাখ্যা যদি শোনো কোনো সময় অথাত অথানচিদ ভ্রসন্ত মার্গা তৃদ নির্দু প্রভু বলছেন হে মাধব হে প্রভু তোমার ভক্তগণ ভক্তিযুগের পথ হইতে সেরূপ জ্ঞানীগণের মতো কখনো ভষ্ট হন না যদি বা মনে হয় যের একটু টিল্ট হয়ে গেছেন সরে গেছেন ভক্তিপথ থেকে একটু ভুল হয়ে গেছে কোন। তোমাতে দৃঢ় সৌহার্দ্য রয়েছে তোমাদের কোনো মতে কিছু ভুল হয়ে গেছে তোমাতে সৌহিদার সৌহিদ যে বলছে প্রচন্ড সৌহিদ ভালোবাসার বন্ধন রয়েছে দৃঢ় বন্ধন থাকা থাকায় তোমা কর্তি সে সুরক্ষিত হবে প্রটেকটেড হবে বুঝা গেল ভগবান তাকে রুখ তার যে ভক্তি আছে এই ভক্তিটা তাকে কোনো না কোনোভাবে রক্ষা করবে সুরক্ষিত হয়ে বিঘ্ন কারিগণের অধিপতি মস্তকে পা রেখে বিচরণ করবে অর্থাৎ সর্বপ্রকার বিঘ্ন জয় করে থাকেন অথবা তাদের মস্তকে সোপান দিয়ে বৈকুণ্ঠে চলে যান ধুব মহারাজের কাছে যেমন মৃত্যু এলো সামনে ধুব মহারাজ কী বললেন সে মৃত্যুকে বললেন আপনি কে সে বললাম না মৃত্যু হলে এদিকে আসুন তার মাথায় পা দিলেন দিয়ে সিঁড়িতে যেমন পা দিয়ে উঠে পড়ে বেমানে উঠে विपदर मथाय कारा विपद कारा जा रा भगवान भक्त और तरह के आशीर्वाद करते बड़ा भयप्रद आशीर्वाद अन्न क्यों पारे एन भगवान आविर प्रसंग तृत्य अध्याय सुखदेव गोसाइ बोन आगे से आलोचना कर्पयल से सुखदेव गोसाइ ब अथो सर्वगुणपेत काल पर पमशोभन जर्वाज्जन्माख्यम शांत गृहता दिश प्रसे गगनमोडुगणोदय महीमंगलभष्टपुर ग्राम ब्राक नद्यो प्रसन्न सली हृदा जलो्येय দ্বিজালিকুল সন্নদহাজ সব দিকে একটা চরম মঙ্গলের আবহাওয়া আবহাওয়া সৃষ্টি হয়ে গেল ভগবান যখন আবির্ভাব হবেন চারিদিকে গ্রহ নক্ষত্র সমস্ত এক চরম মঙ্গলময় একটা বাতাবরণ সৃষ্টি করলো সব অনুকূল বাতাবরণ আর আকাশ বাতাস যেন হাসছে গৌরের আবির্ভাবে যেমন হয়েছিল কোন কারণ নেই সব লোক যে প্রাচন্ড সেও কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ বলে গঙ্গা স্নান দৌড়াচ্ছে কি ব্যাপারটা কি বুঝতে পারছি না এরমই আবির্ভাব এরমই প্রভাব ভগবানের এইবার দেখে গেল ভগবান আবির্ভাব হলেন ভগবান আবির্ভাব হলেন অপূর্ব সিদ্ধ বিদ্যাধ চারণ গন্ধর্ব সবাই ওপরে নৃত্য করতে থাকলেন সমস্ত পুষ্পবৃষ্টি করতে থাকলেন তমদ্ভূতম বলছেন तमद भूतम बालकम अम्बुजे क्षणम चतुर्भुज शायुधायुधम शीवत्सवक्षसो कौस्तुम पीतांबरम संद्रोपयोद पयोद सौभगम ये बोल अद्भुत एक बालक आविर्भव हल्ल ভালো করে খেয়াল রাখতে হবে কিরকম মানে কংসের কারাগারেতে হঠাৎ দেখছেন তামা ভূতম বালকম অম্বুজম চতুর্ভম শঙ্খ গদায়ুধায়ুধা বলছে শঙ্খচক্র গদা পদ্ম এইগুলো নিয়ে হ্যাঁ আবির্ভাব বলে একদম বা ভালোবাসা তো চারটে বুজ রয়েছে শঙ্খচক্র গদা পদ্ম এইভাবে বাসুদেব বাবা স্তপ করতে আরম্ভ করলেন দেবকীমা স্তপ করতে পাম বলে ভগবান যে তুমি যে আমাদের বাচ্চা কে মানবে চারটে ভুজ এরকম আবিরবা হলে কেউ মানবে বাচ্চা আমাদের হ্যাঁ ভগবান বলছে না দেখো আমার মনে করি দেওয়ার জন্য তোমরা কে ছিলে পূর্বজন্মে কে মনে করে দেওয়ার জন্য আমি তোমাদের কাছে এই রূপে আবিরবা হলাম তোমাদেরকে মনে করিয়ে দিলাম এইভাবে পূর্বজন্মে তোমরা যে ভজন করেছিলে এই জন্য মনে করিয়ে দেওয়ার জন্য এটা হল আমি করলাম এবার যখন প্রার্থনা করলেন তখন আস্তে আস্তে বাচ্চা হয়ে গেলেন তিনি ছোটো বাচ্চা শিশু হয়ে গেলেন ভগবানের আগেই বলে রেখেছিলেন যে তুমি আবির্ভাব হওয়ার পরেতে আমাকে গোকুলে রেখে আসলে ভালো গোকুলে ভয় পাচ্ছে না রা গোকুলে রাখতে এখন কি করে যাবে ভগবানের ইচ্ছাতে সবই সম্ভব হয়ে গেল কারাগারের সমস্ত এরকম কারারুদ্ধ রয়েছেন হাতে সেকল পায়ের সেকল সব খুলে গেল কারাগারের দরজাও খুলে গেল বসুদেবজি বেরিয়ে ফলেন বাচ্চাকে কোলে নিয়ে বিশাল নদী যমুনাতে সে বিশাল ঢেউ উঠছে সেইখানে পার হওয়ার জন্য তিনি নদীতে দাঁড়িয়ে চিন্তা করছেন কি করে পার হবো যমুনা না পার হলে যেতে পারব না এত রাত্রির গভীর বারোটা বাজে রাত্রির গভীর রাত্রির তখন দেখছে একটি শিয়াল পার হচ্ছেন ওরা গেলে লক্ষ্য বলে জল বেশি নেই বোধ এইভাবে ভালো পার হলেন তার মধ্যেও লীলাকাররা বিভিন্ন জায়গা আছেন এই ভাগবতের সব জায়গায় নেই যে ভগবান শ্রীকৃষ্ণকে দর্শন পর্ষণ পাওয়ার জন্য যমুনা জি কাঁদতে আরম্ভ করলেন উথাল পাতাল করছেন আরে ঢেউ আর কত উঠবে এরা উঠে যাচ্ছেন ভগবান বাস থেকে মাথায় রেখেছেন এরম ভাই ঝুড়ি করে আর লাভ দিয়ে মাথায় উঠবে কি তো কোনো মতে বসুদেবজির কোল থেকে বলেন পরে নাকি মাথায় রেখেছেন যাই হোক পড়ে গেলেন খুঁজাখুঁজি করে আবার পেলেন চরণ স্পর্শটা একটু নেবেন যমুনা বিভিন্ন অন্য অন্য জায়গা আছে পুরানো তো যাই হোক এইভাবে করে তিনি যখন গেলেন গকুলে গকুলে গিয়ে দেখলেন সেখানে বলা ছিল সেখানে ইয়াসৌদা মায়ের সন্তান জন্মেছে দেখতে পাবে ভগবান বলে রেখেছিলেন ওখানে কন্যা আছে কন্যাটাকে নিয়ে ওখানে রেখে সেখানে যখন সুতিকা গৃহে রয়েছেন সেখানে আর কেউ নেই ভগবানের ইচ্ছা সবকিছু। সেখানে গিয়ে সেই বাচ্চাটাকে সেখানে রাখলেন আর ওই ছোট কন্যাটাকে সেখান থেকে নিয়ে চলে এলেন জীবগোস্বাই বলছেন ওখানে আর একটা বাচ্চা ছিল সেটা যোগমায়ার যোগমায়ার ইচ্ছাতে বসুদেবজি দেখতে পাননি সেটা হচ্ছে কি নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়েছিল সেখানে যশোদা মায়ের গর্ভ থেকে আর এই কন্যাটাও হয়েছিল কিন্তু কন্যাটাকে দেখতে পেলেন কিন্তু পুত্রটাকে দেখতে পেলেন যখনই বসুদেবজি এই পুত্রটাকে রাখলেন তখন এই পুত্রটা ওই পুত্রতে মিশে গেলেন কেনটা তো নন্দনন্দন কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণের ভেতরে বসুদেব কৃষ্ণ থাকবেই স্বাভাবিক এটা সর্ব অবতারের অবতারী সেই অবতারে বলে সাবমার্চ করে মেয়ে সেখানে গিয়ে মিলে গেলেন একটা তারপরে আমাদের এই যশোদা মা বুঝতে পারেনি ক্লান্ত হয়ে পড়ে রয়েছেন সুতিকা আগৃহাতে বুঝতেই পারেনি তার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে কি জানেন এইবার সেখান থেকে এই কন্যাকে নিয়ে চলে এলেন চলে এলে আবার যমুনা পার হয়ে আর যমুনা পার হওয়ার সময় অনন্ত দেব এরকম ফোনা ধরেছিলেন বৃষ্টি পড়ছিল বিশাল বৃষ্টিকে নিবারণ করছিলেন পেছনে পেছনে যাচ্ছিলেন অসুদেবজি বুঝতে পারেনি পিছুদেব যাচ্ছে পিছনে পিছনে আমি ফোনা দিয়ে ধরে রয়েছি ভগবানকে সেবা করছিলেন সেখানে এবার কারাগারে চলে গেলেন কারাগারে গিয়ে যখন পূর্ববত কারাগারে ঢুকে গেলেন যেমন সেকল যেমন পায়ে বেডি, চপ আর যে অসুরগুলো সব ঘুমোচ্ছিল এরকমভাবে সেগুলো সব ঘুমোচ্ছিল ভগবান যখন ভগবানের ইচ্ছায় বসুদেব যে বেরিয়ে চলে গেছিলেন এখন সেগুলো কী হয়েছে যখনই কারাগারে ভেতর উঙা করে এই কান্না আরম্ভ করলো তখনই এবার চিৎকার হবে রে সব ওষুরগুলো জেগে গেল কি। হলো এই বাচ্চা যে বাচ্চা বাচ্চা এ সন্তান হয়েছে রে এবার শিগ্রি কংস কে খবর দে দৌড়ে একেবারে ছুটে গেছেন কংস কে কংস কে খবর দিয়েছেন সেখানে রাজন সাজন সন্তান আবির্ভাব হয়েছে আচ্ছা কংস একেবারে ঘুম তো নেই তার একেই এরকম চেয়ারা তারপর লটকা চুল চারিদিকে পাগল হয়ে গেছে কাপড় চুপড় খুলে যাচ্ছে এদিকে দৌড়াচ্ছে একবার পড়ে যাচ্ছে ভয় তো মেরে ফেলবে ওকে আবার ওদিকে যাচ্ছে ঘুম তো চোখ আচার খেতে খেতে এসে কয় কই করতে করতে দৌড়ে এসে কারাগারে এসে আমি বড় বড় চোখ করে সেখানে দেখছে দেব কি এবার কাঁদছে কংসকে দেখে একটা তো কন্যা জন্মেছে এ তো এ তো তোমাকে কি তুমি একটা কন্যাকে দিতে পারবে না জোর করে সমস্ত তার কাছ থেকে কেড়ে নিল জোর করে কেড়ে নিয়ে আমি অলফের ওপরে বলছি তাকে আছাড় মারল শিলাপিষ্ঠে আছাড় মারার পরেতে হাত থেকে আছাড় মারবার আগেই এরকম ধরে যেমন প্রত্যেক বাচ্চাকে এভাবে মেরেছে থুবড়ে মেরেছে যতগুলো বাচ্চা হয়েছে সব করে শিলাপৃষ্ঠে আছাড় খেয়ে মেরেছে এবার এই সন্তানকে যখন আছাড় দিদি যাবে হাত থেকে শট করে চলে গেল চলে গিয়ে ওপরে গিয়ে অষ্টভুজ মূর্তি ধারণ করলো করে দেবী এখানে বলছে হা হা হা করে হাসছেন এই যে বলছেন তোকে যে তোকে যে নাশ করবে সে তো হয়ে গেছে আবির্ভাব আমাকে মেরে কি করবি হ্যাঁ আবির্ভাব হয়ে গেল কি করে আমি তো এতগুলোকে মারলাম এ আবার কি করে আবির্ভাব আর আচালাকি আমাকে মারবেছে সে আবির্ভাব কী করে হতে পারে আমার স্বামী তো সব হচ্ছে আর ভগবানের লীলা আর ওদের কি কোনো মাথায় যাবে সব এইভাবে দেখে গেল সমস্তগুলো ভবিষ্যৎবাণী করে দিলেন সেই দেবী বৃন্ধ্যাচল বাসেনি তিনি হয়ে রয়েছেন অষ্টভূজা বিন্ধ্যাচল পর্বতে তিনি এইরূপে রয়েছেন পূজা হচ্ছে তার এইভাবে সমস্ত কিছু হল হয়েতে যখন সেখানে রেখে আসা হলো পরের দিন এবার আস্তে আস্তে তো মা যশোদা জেগে মা যশোদার ক্লান্তি রয়েছে নন্দবাবাও চিন্তিত রয়েছেন তারপরে যখনই খবর পেলেন এবার এইবার আমার সব জায়গায় খবর ছড়িয়ে গেল নন্দকে আনন্দ ভাইও नंद घरे नंद के नंद भाई बोजबा नंद नंद नंद नंद नंद नंद नंद के नंद भाई होचर एखने सुखदेव गोस्वी पंचमायबार बोल नंदस्त आत्मजो उत्पन्ने जा महा माना আহ বিপ্রাণ বেদ জ্ঞান সুচি রলো বাচয় স্থায় কমজস মানে স্থায় কমজ কিতৃদে সমস্ত ধেনুনা নিযুতে প্রদান বিপ্রেভ্য সবলক হুৎ পরিমাণে গৌদান করছেন গৌমাতা অলঙ্কারে বিভূষিত করে ব্রাহ্মণদের দান দিচ্ছেন বৈষ্ণবদের সমস্ত প্রচুর নন্দ মহারাজের আনন্দমানের সীমা সমস্ত রাজ্যে তো ধূমধাম পড়ে গেছে ব্রজবাসীদের মধ্যে হই হৈকাণ্ড সবাই ছুটছে নন্দ মহারাজের বাড়িতে নন্দ মহারাজের বাড়িতে সবাই ছুটছে সমস্ত আনন্দ উৎসব হবে এবার নন্দ মহারাজ সে ব্রাহ্মণ দেখে সমস্ত কিছু সস্তায়ন করেছেন জাতকর্ম সংস্কার করেছেন করে যেরকম বিধান আছে কুলোচিত সমস্ত কিছু করেছেন এবং ব্রাহ্মণ বৈষ্ণবদের প্রচুর দান দিচ্ছেন হ্যাঁ এইভাবে আনন্দ দান করছেন ধীরে ধীরে এই আনন্দ উৎসব কীরকম হল সেইগুলো সব আমরা কালকে আলোচনা করব কালকে আমরা আলোচনা করব কি করে এই আনন্দ উৎসব হলো আনন্দ উৎসবের পরেতে গোপাল কি করে বড় হচ্ছেন সেই সমস্তগুলো আলোচনা করিদেব পুরুষোপরা তমবর্ণম সুতা অপার সংসার সমুদ্রসেত ভহে ভগবত বাঞ্ছাভশ কৃ বা সিধুবি পতিতা পাবেনভ্যো বৈষ্ণবেমো নম